বিসমিল্লামিল্লা আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রাসল আমরা ইমান বিনষ্টকারী বিষয় নিয়ে কথা বলতেছিলাম বারোটা পয়েন্ট বলছিলাম আমরা তার ভিতর প্রথম যে পয়েন্টটা অর্থাৎ যে কোনো প্রকার বড় শির যে কোনো প্রকার বড় লিপ্ত হলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে প্রথম পয়েন্টটার ভিতরে আবার চারটা সাব এই ছিল চারটা সাব ডিভিশন ছিল বলতে পারি আমরা যে শিখকে আমরা চার রকম ভাগ ভাগে বিভক্ত করছি এইখানে শিখকে নানারকমভাবে বিভক্ত করা যেতে পারে এই স্কলার চার ভাগে বিভক্ত করছেন সেই চার ভাগ হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার প্রার্থনায় শীত আমরা শেষ করছি দ্বিতীয়টা ছিল পারপাস ইনটেনশান গোল এই পারপাস উদ্দেশ্য ইন্টেনশান নিয়ত এবং গোল লক্ষ্য এই সব ব্যাপারে শিখ আমরা সেটাও শেষ করছি শেষ করতে গিয়ে একটু এক্সট্রা কথা আসছে জীবনের পার্পাস নিয়ে কথা আসছে বা ইত্যাদি আমরা সেগুলো পরে ইনশাল্লা ডিটেলস আলোচনা করব আজকে আমরা শিখবো আজকে আমরা পড়বো যেহেতু সেটা হচ্ছে যে আনুগত্যের সে রাসুল সাল ইসলামের কাছে যখন আদিবেন হাতেম বলে একজন সাহাবে খ্রিশ্চান ছিলেন উনি আসলেন ইসলাম গ্রহণ করতে তখন বললেন যে ইয়ার রসল আল্লাহ আমরা তো আসলে ইসলাম গভর্নমেন্ট আসলে তখন একটা আয়াত নিয়ে জিজ্ঞেস করলেন যে আল্লাহ এই আয়তে কি বোঝাতে চাইছেন আমরা তো আসলে মানে আমাদের রাব্বি এবং বিশপ যারা তাদের তো আমরা ই করি না এ আটটা চস্যাত একত্রিশ নাম্বার আয় যেখানে আল্লাহ বলেন যে ইহুদি এবং খ্রিশ্চানরা তাদের রাব্বায় এবং বিশবদের বা মংক যারা তাদেরকে তা আল্লাহ আল্লাহর ছাড়াও মানে তাদেরকে আল্লাহর পাশাপাশি বা আল্লাহ আল্লাহ ছাড়াও তাদেরকে তাদের রব হিসাবে গ্রহণ করছে তখন আদিবিন হাতিম রসুল সালামকে জিজ্ঞেস করেন যে আমরা তো এরকম করি না আমরা তো তাদের পূজা করি না তাদেরকে ইলা মানে না তাদের ইবাদত করি না তখন রাসুল সাল্লাম তারকে জিজ্ঞেস করছিলেন যে তারা যদি কোনো নিষিদ্ধ জিনিস বা হারাম জিনিসকে হালাল করে তোমরা কি তা মেনে নাও না তখন উনি বললেন যে হ্যাঁ তা তো মানে আর বাইস বার্সা অর্থাৎ কোনো হালালকেও যদি হারাম করে তোমরা কিছুটা মেনে নাও যে হ্যাঁ তাও তো তাও তো আমরা মানি মানে এই এই স্বীকার করলেন উনি রাসুল আসলাম এইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম এইভাবে এক্সপ্লেন করলেন যে হালাল কিছু আল্লাহ যেটা হালাল করছেন সেটাকে যদি কোনো ধর্মযাজক অথবা আজকের দিনের কোনো শায়েক বা কোনো স্কলার বা কোনো মোল্লা বা কোনো আলেম যদি এটাকে আল্লাহ যেটাকে হালাল করছেন সেটাকে হারাম করে করেন অথবা আল্লাহ যেটাকে হারাম করছেন সেটাকে হালাল করেন তাহলে এটা হবে ওই আয়াতেরই ব্যাপার মানে তাদেরকে রব বানায় নেওয়া বা ওইটাই আল্লাহ আল্লাহ বুঝাইছেন রসুল বোঝাইছেন এবং রসুল রসুল সালসাল্লাম এক্সপ্লেন করে গেছে গেছেন এই জিনিসটা তো আজকে যদি আমরা সেরকম করি তাহলে আমরাও ওই শিল্পের ভিতরে পড়ব সেটা হচ্ছে আনুগত্য শিল্প মানে আমাদের আনুগত্যটা কোনো একজন লিডার কোনো একজন আলেম কোন একজন স্কলার কোন একজন মোল্লা কোন একজন পীর দরবেশ অথবা পার্টির নেতা তার আমাদের আনুগত্যটা আল্লাহর আনুগত্য হচ্ছে বেশি হয়ে যাচ্ছে এবং আল্লাহর বিধানকে আমরা তার কথা মতো পরিবর্তন করে নিচ্ছি বা তার কথা মেনে নিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে নিচ্ছি এই জন্য আমরা সিটকে লিপ্ত হবো এবং আমরা ইসলাম থেকে বের হয়ে যাব বা আমাদের ইসলাম বা ইমান নষ্ট হয়ে যাবে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আমাদের দেশে না সারা দুনিয়াতেই আর আমাদের দেশে অনেক মানুষ দেখবেন যে এইভাবে কিন্তু আমরা ইস ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মুখে চলে যাচ্ছে এনিথিং ধরেন ফর এক্সাম্পল আমাদের দেশে এখন মদ মদ পাওয়া যায় এসে মদ পাওয়া যায় বারে গেলেই মদ পাওয়া যায় আমরা যদি মনে করি যে মদের বিক্রি করা ঠিকই আছে কোনো সমস্যা নেই আমাদের দেশে যত কিছু হারাম অলমোস্ট যত কিছু হারাম সেগুলাকে কোনো না কোনো পর্যায়ে কেউ কেউ না কেউ হালাল জ্ঞান করতেছে বা হালাল করে দিচ্ছে আমাদের জন্য ফর এক্সাম্পল আমাদের অর্থনৈতিক দিকটাই দেখেন যে অত্যন্ত বড় পর্যায়ের একটা হারাম জিনিস বড় পর্যায়ে হারাম মানে আপনার রাসুল রাসুল সাল্লাম এটাকে অত্যন্ত গর্হিত একটা পাপ বলে বর্ণ করে গিয়েছেন কোরআনে বলা হয়েছে যে যে সুদ ছাড়ল না সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধ যুদ্ধের অত এখন এই কথাটা কিন্তু আল্লাহ শুকুরের গোষ্ঠী বা মদের বেলায় বলেন নাই মানে খুবই গর্হিত ক্যাটাগরির বা গর্ভিত শ্রেণীর একটা হারাম জিনিস সুদটা কিন্তু আপনি দেখেন আজকে ঢাকায় বা যে কোনো জায়গায় আমরা যদি দেখি যে একটা শুকরের গোষ্ঠের দোকান খুলছে মানুষ কিন্তু দেখবেন যে দৌড়ে গিয়ে সেটা ভেঙে যেতে মানে ভাঙতে যাচ্ছে বা হয়তো এটা নিয়ে মারামারি হবে বা কাটা কাটাকাটি হবে যে শুকুরের মুসলিম দেশে শুকরের গোষ্ঠীর দোকান কেন খুলছ বা কেন চলতেছে বা কেন আপনারা খুলছেন বা কেন বিক্রি করতেছেন অথচ শুকুরের গোষ্ঠ কিন্তু আল্লাহ জাস্ট হারাম করছেন আল্লাহ বলেন না যে শুকুরের গোষ্ঠ খাবে বা বিক্রি করবে তার জন্য তার জন্য আল্লাহ মানে তার সাথে সে আল্লাহর সাথে যুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে বা যুদ্ধ করতেছে বা যুদ্ধের অত এটা কিন্তু আল্লাহ বলেননি সকলে গোষ্ঠার ব্যাপারে কিন্তু সুদের ব্যাপারে সেটা বলছেন অথচ আমাদের দেশের ঢাকা শহরে ধরেন প্রত্যেকটা স্ট্রিটে বলতে গেলে কয়েকটা করে ব্যাঙ্ক আছে এবং সেই ব্যাঙ্কগুলোতে গেলে তারা যখন আমাদেরকে তারা আমাকে আমাদেরকে ট্রিট করে আমরা তখন খুশি হই আমাদের মেয়ের জামাই যদি ব্যাঙ্কার হয় বড় বড়ো মোটা স্যালারির ব্যাংকার হয় আমরা খুশি হই অথচ বড়ো বড়ো স্কলাররা বলছেন যে ব্যাংকের দারোয়ানের চাকরি পর্যন্ত হারানো মানে ব্যাংকের যে ভিতরে বসে সুদের ট্রানজেকশন করতেছে তার তো হারামেই ড্রাইভার বা দারোয়ানের চাকরি বা বাইরে যে বসে থাকে ব্যাংকের ভিতরে ঢোকে না তার চাকরিও হারাম তো এখন কথা হচ্ছে যে এই এই যে ব্যাপারটা ঘটতেছে আমরা হয়তো এটা এটা যদি আমরা ওই ধরে নেই যে আমাদের সমাজ ব্যবস্থা অথবা আমাদের রাষ্ট্রযন্ত্র অথবা আমাদের আলেমরা বলছেন দেখে কোনো আলেম হয়তো বলতেছেন যে সুদ খাওয়া এই সুদ সেই সুদ নয় অথবা এটা এরকম বা ওইটা ওইরকম যুক্তি দেখাচ্ছেন আসলে আপনি যদি ইফ ইউ আর লুকিং ফর এ ফতোয়া আপনি কোনো না কোনো আলেম পেয়ে যাবেন আলেম হোক বুজুর্গ হোক বা অথোরিটি হোক আপনি পেয়ে যাবেন যে বলবেন না না এটা কোনো সমস্যা না ইউজাসফ লুক ফর দ্য ক্যারেক্ট পার্সন আর কি টেলিভিশন দেখা টেলিভিশন দেখা কিন্তু টেলিভিশনে যে সমস্ত প্রোগ্রাম হয় অবভিয়াসলি অলমোস্ট অল অফ ইট ইস হারাম এবং এটা দেখার কোনো স্কোপ নাই আমি আসলে আমি যদি কোটান কোট স্কোপ নাই আমরা যেভাবে ইউজড হয়ে গেছে হারামে এই আমাদের কাছে হারানকার হারাম মনে হয় না একজন এটা ওয়ান অফ দ্য রিজন্স যেই জন্য স্কলাররা এই স্কলাররা এই লাইনগুলো ক্রস করতে চান না যেমন ধরেন টেলিভিশনে কেউ আর্গো করবেন যে আমি টেলিভিশনে খবর দেখি বা আমি এটা করি বা আমি ওটা করি বা আমি হারাম জিনিস দেখি না বা এটা আগু করবেনি একই ব্যাপারে একই এরকম অনেক ব্যাপার আছে যেগুলোতে মানুষ আর্গু করবেন বা এত ইউজড হয়ে গেছেন হারামের ভিতরে যে তার কাছে আর এটা হারাম মনে হয় না বা তিনি এটাকে হারাম মনে করেন না কিন্তু এটাই কিন্তু এই আয়াতে বলা হচ্ছে যে সরি সুরাব ইসের আপনার কি বলে তো আবার একটি সম্বার আয়াতে এই কথাটাই বলা হচ্ছে যে তারা তাদের রাব্বি এবং বিষপকে রব বানায় এনেছে আনুগত্যের শেখের কথা বলা হচ্ছে তো এটা বড় দুঃখজনক ব্যাপার যে আমরা দূরে সরতে সরতে এখন আমাদের কাছে এগুলো ডালভাত হয়ে গেছে এবং আমরা উই আর ডিপড ইন টু কি গলা পর্যন্ত মাথা পর্যন্ত ডুবে আছে আমরা এবং এর ভিতর থেকে আমাদের কাছে কষ্ট লাগে না আমাদের কাছে মনে মনে খারাপও লাগে না অ্যান্ড দি আর কোয়েট কোয়াইট মানে কী বলবো কমপ্লেসেন্ট বা আমরা খুবই এক ধরনের এক ধরনের তৃপ্তির মাঠে বসবাস করতেছি এটা খুবই চিন্তার কথা যে যেটা বললাম যে সুকরের গোস্ত বিক্রি করলে দোকান ভেঙে দিবে কিন্তু আপনার তার চেয়ে অনেক গৃহীত অপরাধ যেটা আল্লাহ বলছেন যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সাথে সরি এগেনস্টে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা বা তাদের এগেন্স্টে যুদ্ধ ঘোষণা করছে এভাবে আল্লাহ ব্যাখ্যা করছেন যারা সুদ ছাড়ে না সেই সুদের দোকান ব্যাংক আমাদের কাছে সম্মানিতই আমরা সেটা ভাঙতে যাই না আমাদের চিন্তার ব্যাপার যাই এটা অনেক অনেকই ই করেন অনেকখানেই অনেকখানেই অনেক মানুষ অনেক কিছুকে পারমিসেবলি করে আপনি দেখবেন যে স্পেশালি যত বেদাতিদের বেদাত বা ভেজাল ইসলামের ভিতরে যেসব ভেজাল ঢুকছে ওই সব জায়গায় যত যাবেন দেখবেন যে এই জিনিসগুলো আরও খুলে খুলে যাচ্ছে বা আরও আরও উন্মুক্ত হচ্ছে এই হারামকে হালাল জ্ঞান করার বা হালালকে হারাম জ্ঞান করার ব্যাপারগুলো উদাহরণস্বরূপ ইউকেতে আপনার সুফি সেক্ট আছে যাদের সুফি শায়করা মত খান ওখানে মুসলিমরা যায় অমুসলিমরাও যায় ফলোয়ার্স আছে অনেক তারা মত খায় তাদের শিষ্যরা শিষ্য যারা বা তারা ডিসাইপলস যারা তার তাদের তারা বলেন যে এই এই যে তোমরা দেখতেছো যে উনি মত খাচ্ছেন আসলে এটা ওনার জন্য মত না এটা আমাদের জন্য মত মানে এটা আরেকটা ক্লজে পড়ে তারপরে এটা এক ধরনের হালাল করে দেওয়া আর কি যাই হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি যে আল্লাহ যা নিষিদ্ধ করছেন সেটাকে কেউ পারমিটেড করতে পারে না হ্যাঁ কোনো একটা সময় আপনি একটা একটা বাধ্য হয়ে একটা সিচুয়েশানে পড়তে পারে সেটা আল্লাহ জিনিস কিন্তু পারমিটেড জ্ঞান করা যাবে না পারমিটেড করতে পারে না কে হালাল করে দিতে পারে না কে আবার আল্লাহ যা ই করছেন মানে হালাল করছেন সেটাকে কেউ হারাম করতে পারে না যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আল্লাহ বলছেন যে একজন পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারবে আমার যত খারাপ লাগুক আমার যত আমি এটাতে আনিস্ট হই আমার যত মনে হোক যে এটা বোধ ঠিক না বা এটা আমার বুদ্ধি যুক্তি জ্ঞান দিয়ে মনে হোক কিন্তু আমাকে এই পয়েন্টে আসতে হবে যে আল্লাহ যেতে থেকে জায়াজ বলছেন এটাকে আমি হারাম বলতে পারবো না অথবা কেউ এটাতে বাধা দিতে পারবে না বাধা দেওয়া উচিত না আ আল্লাহ যে ক্লাসগুলো বলছেন যে ক্লাসগুলোতে করা যাবে বা করা যাবে না সেটার বাইরে আমি বুঝতেছি একই কথা এটা হচ্ছে যেমন হারামকে সরি হালালকে হারাম বলা যাবে না এটার উদাহরণ দিলাম আমি আর হারামকে হালালের উদাহরণ তো আগেই দিলাম যে আমরা যেমন টিভি দেখা বলেন বা ই বলেন টিভি দেখা নিয়ে যেটা বলতেছিলাম যে আপনি অনেক শায়ক পাবেন বা অনেক অনেক ইসলামের আলেম পাবেন যারা বলবেন যে না টিভিতে একটু সমস্যা আছে দুনিয়াদারি খবর আর্তে হবে না কিন্তু আপনি যদি দুনিয়াদারি খবরার থেকে একটা হারাম ছবি দেখেন আপনার এটা এটা থেকে আপনাকে এক্সপারেশন যেটা বা থেকে আপনাকে মুক্তি দেবে কে ওই শায়েক কিন্তু কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবেন না বা আপনার কোনো ই হবেন না উল্টা তার গোনা হবে আপনার গোনা তারও গোনা হবে কারণ উনি আপনাকে পারমিট করে দিয়েছেন সেই জন্য তারও গুণা হবে কিন্তু উনি কিন্তু আপনার কোন কাজে আসবেন না ওই দিন এই জন্যই নাসিরুদ্দিন আলবাণী শেখ নাসিরুদ্দিন আলবাণীকে জিজ্ঞেস করা হয়েছিলো যে আমরা তো দাওয়াতি কাজের জন্য টেলিভিশনটাকে ব্যবহার করতে পারি অনেক দাওয়াতের প্রসার হবে প্রচার প্রসার হবে উনি জিজ্ঞেস করছেন যে টেলিভিশন তো একটা মোবাইল জিনিস এটা একটা যন্ত্র এটা হালা ভারাম বলতে কিছু নাই কিন্তু কেউ যদি একটা টেলিভিশন কেনে আজকের দিনে এই অবস্থায় দুনিয়ার যে অবস্থা এখন তাহলে নাইনটি কেসে কেউ না কেউ কোনো দিন এটাতে কোনো হারাম জিনিস দেখবে বা হারাম কাজে ব্যবহার হবে দ্যাটস ওয়াই উনি বলছেন যে আই উড সে দ্যাট ইট ইজ হারাম কিন্তু যদি এমন একটা ব্যাপার হয়তো যে কোনো একটা একটা রাষ্ট্রযন্ত্র বা কোনো একটা নিয়মকানুন বা শৃঙ্খলার ভিতরে যে কেউ টেলিভিশনে কোনো হারাম জিনিস দেখতে পারবে না হারাম জিনিস দেখার কোনো স্কোপ নাই তখন বল বলতাম আমি উনিই বলছেন যে এটা ওয়াজিব এটাকে ইউজ করে দাওয়াতি কাজ বা প্রসার প্রচার প্রসার করা এই এই জন্যই কিন্তু আমি বা আমাদের মতো আমি যাদের ফলো করি তারা এই ফেসবুক ইন্টারনেট এগুলো ব্যবহার সম্বন্ধে এত কশাস এত কশাস। আপনারা যারা ইন্টারনেট বা ফেসবুক ব্যবহার করেন আপনাকে আপনারা আমার কাছে জব্দ কিছু করার নাই আমার কাছে বলারও কোনো দরকার নাই নিজেরা নিজের ভেতরে তাকাই দেখেন যে এভরি টাইম ইউ লগ ইন ফেসবুক আপনি কি একটা হারাম কিছু দেখছেন কি না আপনার কতটুকু লাভ হয়েছে বা দুনিয়ার কতটুকু লাভ হচ্ছে দুনিয়া কতটুকু ইসলামের দিকে আসতেছে আর কতটুকু ইসলাম থেকে সরে যাচ্ছে ফেসবুক ইউজ করার জন্য একশো জন মানুষের ভেতর কয়জন ইসলামের দিকে আসতেছে ফেসবুক ইউজ করার জন্য আর কয়জন ইসলাম থেকে সরে গিয়ে হারামে ঢুকতেছে ফেসবুকের জন্য এটা আপনারা দেখেন চিন্তা করেন এইভাবে জিনিসগুলোকে চিন্তা করা উচিত যাই হোক এটা আমরা গেলাম যে হালালকে হারাম হারামকে হালাল করব না আমরা যারা করে তাদেরকে আমরাই করব করবো না এটা শেরক এটাকে এটা এটা শেরক এবং এটা হচ্ছে যাদের আনুগত্য আমরা করব যাদের কথায় যাদের অনুমোদনে যাদের পারমিশনে আমরা হারাম জিনিসটাকে হালাল মনে করে করতে থাকব। অথবা হালাল জিনিসটাকে হারাম মনে করে করতে থাকব। তাদের প্রতি যে আনুগত্য আমাদের সে আনুগত্য আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেল অর্থাৎ আল্লাহ আনুগত্য হচ্ছে মানে কি বলবো আল্লাহ অনুগত্যকে সুপার সারপাস করে চলে গেল বা সুপা সুপারসিট করে চলে গেল আল্লাহর অনুগত হচ্ছে বেশি হলো সেখানে এটা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি বা আমরা বা ইমান ইমান নষ্ট হয়ে যাবে আমাদের এরপরটা হচ্ছে ভালোবাসার শিখ চারটা ক্যাটাগরি শির্ক আমরা পড়তেছি ভালোবাসার শিখ এখানে একটা আয়াত বলতেছেন এটা ফেমাস আয়াত খুব একশো পঁয়ষট্টি নাম্বার আয়সীরা বাকার এখানে আল্লাহ বলতেছেন যে এবং মানুষের ভিতর এমন আছে এমনও মানুষ আছে যারা আল্লাহ ছাড়াও অন্যের ইবাদত করে এবং তাদেরকে আল্লাহর রাইভেল হিসাবে বা আল্লাহর সমকক্ষ হিসাবে জ্ঞান করে তারা তাদেরকে এমন এমনভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে বা মানে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত তারা তাদেরকেও তেমনি ভালোবাসে মানে এক্সট্রিম ভালোবাসা তাদের প্রতি যে ভালোবাসাটা কিন্তু যারা আল্লাহে বিশ্বাস করে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে বা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা আমাদের কথার ভিতরে দু একদিন আগে কথাটা আসলো যে আল্লাহকে সব কিছুর চেয়ে এবং সবার চেয়ে সবার বলতে আমরা পার্সন বোঝাচ্ছি আর সব কিছু বলতে আমরা মেটেরিয়াল বোঝাচ্ছি সব এবং সবার চেয়ে অথবা সবার এবং সব কিছুর বেশি ভালোবাসতে হবে এটা আমাদের উপর আমাদের উপর ফর্জ এবং ওয়াজিব আচ্ছা আমরা উদাহরণ দিচ্ছি আপনার বা দলিলও দিচ্ছি আমরা এসের থেকে আপনার কোরআনের আয়াত দিচ্ছি সেটা তো সবার নম্বর আয়ত আগে কথা হয়েছে কেমনি আচ্ছা এরপরেও আরও একটা আমাদের উপর ওয়াজিবাত আসে বা অব্লিগেটরি ব্যাপার আছে সেটা সেটা আমরা বলছি একটু করে যে একজন বিশ্বাসী সে তার উপর ওয়াজিব যে সে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য ওয়ালাল বাড়া বলছিলাম না আমরা তো ওয়ালাল বাড়া বলছিলাম যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য অপছন্দ করা বা ঘৃণা করা সেটার কথা বলতেছি যে এটা আপনি ভালোবাসবেন ফর দ্য সফ আল্লাহ আপনার বাবাকে ভালোবাসবেন আল্লাহর জন্য আল্লাহ বলছেন সেই জন্য আবার স্ত্রীকে ভালোবাসবেন ভিতরে ভালো প্রেম ভালোবাসা থাকবে সেটা আছে কিন্তু ওইটা আল্লাহর ভালোবাসার সাবসেট হবে বা আল্লাহর ভালোবাসার আম্রেলার নিচে থাকবে ওইটার বাইরে যাবে না সিকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসতে বুঝবেন আল্লাহ এটা আমাদেরকে ফিতরা দিস আল্লাহ এটাকে এনহারেন ই করে দিস কোয়ালিটি করে দিয়েছেন আমরা সিকে ভালোবাসি ঠিক আছে কিন্তু সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসার সারফাসবে না বা আল্লাহ ভালোবাসাচ্ছে আগে বাড়বে না বা বেশি হয়ে যাবে না বা বাইরে চলে যাবে না এটা আমরা খেয়াল রাখবো সবসময় সো এখন যে কোনো কিছু ভালোবাসতে ভালোবাসার বেলাতে আমরা এটা এই করবো অনেক সময় দেখা যায় যে মানুষ স্ত্রীর জন্য বা সন্তানের জন্য আল্লাহ কোরআন স্ত্রী এবং সন্তানকে ফিতনা বলছেন আমাদের জন্য অনেক সময় দেখা যায় যে স্ত্রী বা সন্তানের জন্য আমরা আল্লাহ লাইন ক্রস করি ফজরের নামাজে যাবেন সকালে ভোরে ফজর নামাজে যাবেন শীতের ভোরে পাইপগুলো কি করবা ঠান্ডার ভিতর গিয়ে এখন পরে পড়েনি ও ছুঁয়ে থাকো মানে সকালে ঘুম থেকে ওইটা পরে আটটার সময় ফজরের নামাজ পড়েনি এই যে ব্যাপারটা করলেন এটাকে চিন্তা করছেন আসলে ব্যাপারটা হইল ব্যাপারটা হইলো যে আল্লাহর একটা বা আল্লাহর একটা আদেশ আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ত্যাগ করলেন অথবা সেটার চেয়ে আপনার স্ত্রীর ভালোবাসাটা আপনার কাছে হয়ে গেল এটা এটা কিন্তু খুবই চিন্তার কথা এই লেখক যিনি যিনি এই আর্টিক্যালটা লিখছেন উনি আমেরিকান একজন মানুষ কিন্তু উনি বলছেন যে কারো যদি দেশের জন্য উনি আমেরিকার এক্সাম্পল দিয়ে বলতেছেন যদি দেশের জন্য ভালোবাসাটা এমন হয় যেটা আল্লাহর ভালোবাসার বাইরে তাকে নিয়ে যায় সেটাই তার জন্য ভালোবাসা সে এবং তার সেটা চিন্তা করা উচিত যে সে এরকম বলতেছে যে অনেক মানুষের দলের জন্য হয় এই ভালোবাসাটা অনেক মানুষ তার দল বা তার গোষ্ঠী বা তার গোত্র বা এমনকি তার মানে জাতীয়তা সেটার প্রতি তার ভালোবাসার দিনের চেয়ে বেশি হয় বা আল্লাহর চেয়ে বেশি হয় সেই সেই সেই ক্লাস্টার বা সেই গ্রুপ এর ভিতরে কেউ থাকলে তাকে সে ভালোবাসে সেই গ্রুপের বাইরে থাকলে সে মুসলিম হইলেও তাকে সে ভালোবাসে না বা দেখা গেলো যে ইসলামের একটা উন্নতি হচ্ছে কিন্তু সেই উন্নতিটা তার গ্রুপের উন্নতি না তার দেশের উন্নতি না বা তার গোষ্ঠীর উন্নতি না বা তার জামাতের উন্নতি নেওয়া বা তার দলের উন্নতি না তখন সে সেটা খুশি হয় না এদের অনেক চিন্তার ব্যাপার আছে এই ক্যাটাগরির শিল্পের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে যে নিজের নফসের যে ভালোবাসা এটা এটা আমরা চিন্তা করি না যে আমরা আসলে সবচেয়ে ভালোবাসে কাকে সবচেয়ে ইউজুয়ালি মানুষ সবচেয়ে ভালোবাসে কাকে এটা বলার অপেক্ষা রাখে না সে নিজেকে সবচেয়ে ভালোবাসে ইউজুয়ালি এবং নিজের ভিতরে যে ডিজায়ার আছে হাওয়া এটাকে আমরা বলি সেই হাওয়াকে যে অত্যধিক ভালোবাসে এমন ভালোবাসে যে সেই ভালোবাসার জন্য সে আল্লাহ লাইন ক্রস করে করে বা আল্লাহর ভালোবাসার বাইরে চলে যায় অথবা আল্লাহর চেয়েও বেশি ভালোবাসা সেই নফ্স যা বলেছে সে সেটাই করে তার যা ভাল লাগে গান শুনতে ভাল লাগে সিনেমা দেখতে ভাল লাগে নাটক ভাল লাগে ওই পোনোগ্রাফি ভাল লাগে বা অন্য কিছু ভাল লাগে মানে খারাপ জিনিসগুলো ভাল লাগে এটা আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে খারাপ জিনিসগুলো আমাদের ভিতরে একটা আকর্ষণ থাকবে বেসেন্স টিন দিয়ে আমরা বলি কিন্তু সেটাকে যদি আমরা আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসি অর্থাৎ সেটা অনুগত্য করে আল্লাহর আনুগত্য করার আমরা কিন্তু এই ক্যাটাগরির শেখে প্রথিত হব আমরা আসলে অনেক কঠিন কিছু কথা আমরা আজকে বললাম ইসলাম থেকে দূরে সরতে সরতে সরতে সরতে আমরা এমন জায়গায় গেছি যে হালাল হারামটাকে আমাদের কঠিন কথা মনে হয় এখন হয়তো অনেকের মনে হবে ইসলামকে এত ই নাকি এত এতই এতই শক্ত জিনিস আমরা আসলে সরে গেছি আমাদের রেফারেন্স থেকে সরে গেছি সেই নর্মস থেকে সরে গেছি যেই জন্য আমাদের কাছে এটা মানে এখনকারটাকে নর্মাল মানুষের ইসলামটাকে শক্ত মনে হচ্ছে এটাকে ইউজড হওয়ার ব্যাপার আছে হারামেই ইউজড হয়ে গেছে আমরা হারামে ইউজ হয়ে গেছে আমি মাঝে মাঝে উদাহরণ দেই যে ঢাকা শহর থেকে আপনি যদি ট্রেনে যান তাহলে কারণ বাজারে এইদিকে কতটুকু জায়গা আছে যে ভীষণ রকমের দুর্গন্ধ আসে কারণ এখানে সুটকির আড়ত আসে এবং মানুষ যেটা করে যে তারা যদি ক্লোজ না হয় মানে এসি কম্পার্টমেন্ট না হয় যদি জানালা কম্পার্টমেন্ট হয় ট্রেনের তারা তাড়াতাড়ি শাটারগুলো বন্ধ করে দেয় জানলাগুলো বন্ধ করে দেয় যেন গন্ধটা না আসে এসু এটা খুবই এটা ঠিকই আসে মানে অ্যাকশানটা ঠিকই আছে বাট আপনি যদি জানলে দিয়ে তাকে বাইরে দেখেন দেখবেন যে ওরই ভিতরে মানুষ বসে কিন্তু নামাজ পড়তেছে অজু করতেছে গোসল করতেছে বাচ্চা খাওয়াইতেছে নিজে খাচ্ছে নিজে খাচ্ছে ঘুমাচ্ছে মানে দৈনন্দিন জীবন খুব খুব নর্মালি চলতেছে এখানে। ক্যান বিকজ দ্যাব গট ইউজ টু দ্য স্টিংক যে গন্ধটা দুর্গন্ধটা সেটাতে তারা ইউজড হয়ে গেছে এভাবেই কিন্তু আমরা খারাপ জিনিসই ইউজড হয়ে যাই আমরা হারামের ভিতরে ইউজড হয়ে গেছি যেই আজকে হারামের এগেনস্টে কিছু বললে আমরা প্রশ্ন তুলি আমরা চোখ তুলে তাকাই অথবা আমরা মনে করি ও অনেক শক্ত কথা বললেন অথচ আমি আমরা আমরা বুঝি না যে হারামের নির্ধারককে আল্লাহ সুবান তালা যিনি আমাদের ক্রিয়েটর যিনি যিনি আমাদেরকে আমাদের চেয়ে বেশি ভালো বোঝেন আমাদেরকে আমাদের চেয়ে বেশি ভালো জানেন আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন না কোনটা হার্ম হার্মফুল কোনটা বেনিফিশিয়াল আমাদের আমাদের জন্য সেটা আমাদের চেয়ে উনি বেশি জানেন জাস্ট লাইক দুনিয়াতে আপনি দেখবেন যে এরকম একটা ব্যাপার আছে যে যে একটা জিনিসের মেকার ধরেন আপনার একটা ফ্রিজ অথবা আপনার একটা মাইক্রোভ ওভেন মাইক্রোওয়েভ ওভেন সেটাতে আপনার সেটাতে আপনার একটা ম্যানুয়েল থাকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল বলি আমরা যে ইনস্ট্রাকশন ম্যানুয়েলটা আমি জানি আপনার আভেন বলেন ইউকে অস্ট্রেলিয়াতে যারা থাকেন পসিবলি আমাদের দেশ এটা বললে বুঝবে না মানুষ আমরা ওভেনই বলি যাই সেটাতে একটা ইনস্ট্রাকশন থাকে যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা কে করে মানে কে দেয় আপনি সাপ্লাই মেকার যে ম্যানুফ্যাকচারার যে সে ওখানে লিখে দেয় যে দিজ আর থিংস এই এই করলে ভালো থাকবে ভালো করবে এটাকে দুশো বিশ বা একশো করবেন যে দেশে আর কি এই সমস্ত থাকে থাকে সে কিন্তু আমাদের ভিতরে আমাদের অনেক ভালো জানে যে তার এই যন্ত্রটা কীভাবে ফাংশন করবে কীভাবে ভালো থাকবে কীভাবে এটার এটার ভালোমন্দ কিসে একইভাবে আল্লাহ যেহেতু আমাদের উনি আমাদের চেয়ে ভালো জানেন যে আমাদের জন্য কোনটা ভালো এবং সেই হিসাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন যে ডু অ্যান্ড ডোনার্সগুলো নির্ধারণ করে দিয়েছেন এটা করবেন এটা করবেন না আলটিমেটলি দেখবেন যে আপনি একদিন হয়তো বুঝবেন কিন্তু সেই দিন আর কোনো ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যাবে সেদিন দিন আপনার ফিরে আসতে পারবেন না মোর্সো আমাদের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে বাচ্চা কাচ্চাদের ব্যাপারে আমি সবসময় বলি যে এক থেকে বারো বছর এইজটা খুব ক্রিটিক্যাল এইজ এই সময় ব্রেনে যেটা ঢোকে এটা বের করা যায় না এই সময়টাকে বাচ্চাদেরকে দয়া করে হারাম জিনিস হারাম কালচার হারাম এন্টারটেনমেন্ট এগুলার সাথে এগুলোর সাথে পরিচিত করবেন না এগুলোতে এক্সপোজ করবেন না সে অ্যাডাল্ট হলে তার দায়িত্ব আর আপনার না কিন্তু এই সময়টায় যেটা শিখবে এই সময় এথিক্স শিখাবেন ইসলামী আদব কাজে শিখাবেন নর্ম শিখাবেন ফর্জ শিখাবেন ওয়াজিব শিখাবেন কোরআন শিখাবেন হাদিস শিখাবেন এই সময়টাকে তাকে নার্চার করতে হবে চারা গাছের মতো চারা গাছ যখন বড় হয়ে ওঠে ক্রিটিক্যাল সময় একবার শক্ত গাছ হয়ে গেলে সেটা আপনার কিছু করা লাগে না সে নিজেকে নিজে নিজেই বড়ো হইতে থাকে সো আমরা আজকে শেষ করে দিই সুবহানা কালামি হামদি কাশাল আল্লাহল্লাম তার সফর কত বিলাই আমরা যে শুনলাম তার ভিতরে যদি উপকারী কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ আর যদি অপকারী কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সন্তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দেন আমরা যেন শুধুমাত্র মানে জাস্ট শুনলাম এবং ভুলে গেলাম এরকম না হই হয়তো সবটুকু আমরা পারবো না আমরা আমরা পারফেক্ট না আমরা সবটুকু আমল করতে পারবো না কিন্তু আজকে যা শুনলেন একটা কথাও যদি আপনার মনে হয় যে এই কথাটা সত্যি চিন্তা করবেন রিফ্লেক্ট করবেন এবং ভুল থাকলে নিজেকে শুধরাই নেবেন আপনি যে কালকে বাঁচবেন সেটা গ্যারান্টি নাই এবং যদি কেউ মনে করে এটার গ্যারান্টি তাহলে সে মুসলিম না আল্লাহ আমাদেরকে তফিক দেন আলাইকুম